ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بنيا قم الصلاة وأمر بالمعروف وانه عن الموكر وَاِنْ حَنِلْ مُكَري وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ اصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ ولعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه السلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাহিম তসলিম সোহামদ ওহমদ কম সহ রাহীমাল আলিব রহিম ইন্নক হামিদম মজেদ বারিকালা মোহাম্মি মোহাম্মদ কমাবার বহী ওবরীম ইন্নক হম মজিদ বলা বি কমালি কশফ দু জমালি হাসনত جميع ওখ সিহ্লো আল হি ও আলিহি বলা গল্লোলা বি কমালি কশফদ্জা বে জমালি হাসনত মেরে মসকন র মে মসক হওয়া বনে মেরে মধুবন দিয়ারে মদিনা বালগলি কমালি কশফ দু জমালি গাজীপুর শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইতের আয়োজনে আয়োজিত মহতিবার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের মহতারম সভাপতি অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হাজরাত বুজুগ ওলামা কেরাম সম্মুখ মানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহর দরবারের শুকুর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে ওলামা একরামদের মজরিসে কোরআন হাদিসের আলোচনার মজরিসে আশার বসার তৌফিক দান করছেন যে মহান রব আলে আসার তৌফিক দান করছেন তার দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা হাজরতলামা একরম যারা এসেছেন ওনারা করেছেন আখের অনেক রাত হইছে। খুব বেশি লম্বা আলোচনা নয় মুক্তার কথা কিছু জরুরি কথা এমন হওয়া চাই যা যিনি বলতেছে তিনিও আমল করে যারা শুনতেছে তারাও আমল করে তাহলে ওই কথাগুলো আল্লাহর কাছে দামি ওয়াজ না সিহত এ বাদত আল্লা তাল্লার পছন্দের এটা নির্দেশ একে অপরকে ন সিংহত করবে কিন্তু নসিহত করার কিছু আদব আছে সিংহত শোনারও কিছু আদব আছে আমি নসিহত করব ওই নসিহতগুলো আবু আলান না সিহতগুলো আমি আমাকে করতে হবে প্রথমত আমি নিজেকেই নসিহত করবো আমি মানব এবং অপরকে নসিহত করবো মানার যদি আমি নিজে মানি এবং অপরকে বলি মানার জন্য তাহলে এটা আল্লাহ তাল্লাহার পছন্দের আর যদি হয় তাহলে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ ফালুন কবরমাল ফালুন ওই কথা জ্ঞান বল যে কথা নিজে যে মানা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ আল্লাহতালা আল্লাহর বান্দাদেরকে নসিহত করছেন কোরআনে করিম জীবন্ত নসিহত কেয়ামত পর্যন্ত এটা অম্মতে মুসলিমে নসিহত করতে থাকবে আল্লাহর কালাম এই কালামে পাকে আল্লাহ হরবুল আলমিন কিছু নসিহতের প্রকার রেখে দিছেন কিছু কিছু নসিহত আল্লাহর কাছে পছন্দের ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়া হানান বাদা ওয়াহনিন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি আই चरण करा कर हाकिम लोकमान तारे के बोलते सन्तान तुम्हार जीवन प्रतिज्ञा बनाओ तुम्हें तुम्हारा सात् आचरण करबाना আমাদের কাদের আব্বা আমা আছে হাত তুলি তুলিত অথবা আব্বা আছে মা আছে একজন থাকলে হইলো হাত তুলেন। এদের সবার বাপ মা অথবা আব্বা আমা আছে। তাই না অথবা আব্বা আছে অথবা মা আছে। আপনাদের জীবনের প্রতিজ্ঞা হবে যে আপনি আপনার আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না আপনার মা বাবা মা কে কখনো কষ্ট দেওয়া যাবে না বাবা মাকে কষ্ট দিলে সন্তুষ্টির জরুরত হয় পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হয় আর পিতা অসন্তুষ্ট হইলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয় ওই যে দেখেন না সন্তানের জন্য মায়ের খেদমত করাটা তার কল্যাণের বেশি উপযোগী মনে করছেন মার খেদমত করতে বলছেন খেদমত করে নিচে পড়ে নাই তার জবান কত দামি হইছে। নবী আর এর পরে নিজের গায়ের একটা হজরত আলীর আমার গায়ের জামাটা তাকে হাতিয়ে দিয়ে দিও আর একটা নসিহত রসুল করে গেলেন আই তুমি তোমার হাকে ওয়সুলকার কাছ থেকে দোয়া লইবা উমর রে বলতেছে কাজ থেকে দোয়া নেওয়ার জন্য অথচ উমর তো উমর উমরের জিব্বাটা তো আল্লাহাল কাছে এত পছন্দের জিব্বা একুশ জাগায় কোরআনে হাকিমের আয়াত উমরের কথা মতো আল্লাহ নাজিল করছে হজরত উমর বলা হয় মেজাজে ও হে ওহির মেজাজের একজন মানুষ তিনি হলেন হজরত উমর উমরের সিদ্ধান্ত আল্লাহ হয় কোরআনের ইসলাম সে তো পরশ মণি তারা কি পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পয়ী হতো কেউ হতো ঠিক ধুলের তকতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলোন শাসন করিতেন এ জগতের দিয়েছিলেন ফেলি जार एमन एमन एमन एक जुन जगो तेर एक नवबीर मेम्बर मैदान जुद्ध करते शत्रु देखा दे पिछले तक পাহাড়ের পিছনে শত্রু রয়েছে ডেকে ডেকে দেখা দেয় জগতের সম্রাট দেখে এটার খবর তার কাছে হয়ে যায় হজরত উমরের শাসন আমলে হজরত আলী রাজিয়াল স্বপ্ন দেখতেছেন রসুল আরবির কাছে এক মহিলার প্রথম খেজুর হাতিয়ে আসছে সকলকে খাওয়াইতেছেন হজরত আলী স্বপ্নে দেখতেছেন হজরত আলীকেও পয়গম্বর একটা খেজুর দিলেন স্বপ্নে আলী খেজুরটা মুখের মধ্যে দিয়ে দিয়েছেন স্বপ্নযোগ মসজিদের দেখে। পয়গম্বরের দেয়া খেজুরের দানাটা এখনো মুখের মধ্যেই আছে মসজিদে চলে যায় যায় দেখে হজরত উমরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে আমার গাছের প্রথম খেজুর এ কে আস আমার খেজুর গুলো আমিরুলের হাতে দাও তিনি খাবেন তার সাথীদের খাওয়াইবেন হাজর উমার খেজুর কি নিজের সাথীদের মধ্যে বন্টন করা আরম্ভ করলেন হজরত আলীকেও একটা খেজুর দিলেন মধ্যে আরো খেজুর আছে আমিরুল হজরত আমাকে খেজুর দেওয়া যায় না হজরত তোমার পরে ওয়ালি রাতের বেলায় কয় তোমাকে তো একটা খেজুরি দিল আমি দুইটা কেমন করে দিব তোমাকে একটা দিয়েছে তাই আমিও তোমাকে একটাই দিলাম বেশি দিতে পারব না কেউ নবী হইলে উমর রে আল্লাহ নুনিয়ায় পাঠাইতো আল্লাহ রসুল এই উমর কে বলতেছে উমর আমার যুগ বা তার জন্য হাদিয়া ওমর তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া লইবা এত বড় উমরকে এমন একজন মানুষের কাছ থেকে দোয়া লইতে আদেশ হয় আদেশ করেন যেই লোকটা মার খেদমত করেছে সরকারি ভাবে কালে বৃদ্ধাশ্রম বানানোর ব্যাপক পরিকল্পনা চলছে কারণ এখনকার যুগের মডার্ন যুগের ছেলে পেলারা তো বাবা মাকে খেদমত করার বিষয়ে जिंदगी पाना प्रतिज्ञा पिता मतारे कब आचरणा तेरह हक हुकुक आदाय करते জীবিত অবস্থা আটটা হক মরে গেলে আটটা হক আদায় করে নিতে হবে হক গুলো আদায় করা চাই মা বাবার সাথে বাবা মার সাথে কখনো বেজবি করবা না। পুজোর গোদের ঘটনা শুনছেন বাইজিদ অলি হইছে মার মারদোয়া আবার বাইজদের যোগের একজন মানুষ হারুন जहां से मार मारे दी से मा नाराज नाराज कष्ट आल्लाजे मादी बाबा जो सतान रही सन्तान आल्ला पसंद जुगे আজকালকার যুগে দেখা যাবে যদি ছেলেটা যদি আইলা ঝাইলা টাইপের হয় যুবক বাইরে কেউ রাগ করেন না আবার কাউকে টার্গেট করে কোনো কথা না আমার ছেলেটা যদি আইলা ঝাইলা হয় পরিচয়টা দেয় কি কার বাপ চিন আমাদের সন্তানদের উপরে তো আমরা ওই পর্যায়ে গেলে অনেক সময় রাজি হয়ে যায় আমাদের সন্তানরা দান করে সকলে জোরে বলে নামেন আর জোরে আওয়াজ করে বলে নাম এটা হলো বাবার দায়িত্ব সন্তানকে সুপথে চালানো আর সন্তানের দায়িত্ব কোন প্রতিজ্ঞা হবে বাবা মাকে কখনো কষ্ট দিবে না হজরত হাকিম লুকমান তার সন্তানকে আরো কয়েকটা পনের কথা বলে সন্তান এগুলো তোমার জীবনের প্রতিজ্ঞা হবে পন হবে নামাজ কায়ম কর নামাজ কায়ম করবা নামাজ কায়েম করা কাকে বলা হয় হ কাদায় করে করে নামাজ পড়া কিছু মানুষের নামাজের এক অংশ কবল হবে অর্ধেক তার চেহারায় থেকে মারা হবে কিছু মানুষের নামাজের এক ষ তিন ভাগের এক ভাগ কবল হবে দুই ভাগ জমিনে ভাগ, আট ভাগ জমিনে থাকে কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বানায় চারায় মারা হবে যে তোর নামাজ তুই নেগা। ওই নামাজ না আমাদের কিন্তু নামাজ শেখার কোন ফিকির নাই নামাজ সুন্দর করে পড়ার ফিকির নাই রসুল যেভাবে আমার নামাজটা হয় কিনা বলে নাই বলে নাই আমার তা সাহুদ হয় কিনা দেখেন বরং বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে ইমাম সাহেবটা দাঁতানোর ফিকির করে বলে না যে আমার নামাজটা সোজা করে দেন এটা বলে না নির্ধারিত উক্ত রয়েছে উক্ত মতো নামাজ পড়তে হবে আগে নামাজ তারপরে অন্য কাজ আগে নামাজ তারপরে অন্য কাজ আমাদের আগে দোকানদারি তারপরে নামাজ পড়নি হুজুর টাইম কো আজ এরা পরের বাইর খান তো তাল পান না নামাজ পড়ার আসলে টাইম নাই হুজুর খুব মেহনতে আছি সারাদিন রিক্সা চালাই টাইম নাই সারাদিন থেকে আসমানের নসরত আনে রিসকে হালালের খাজানার দরওয়াজ এ বাদত দিয়ে খুলে আমরা এটা বলি না এখনকার যুগে এমন রিক্সাওয়ালা পাওয়া যায় না যে বলবে ভাই আমি এখন বিক্রি করতে পারবো না আজান আমাকে মসজিদে ডাকতেছে আমি চলে গেলাম গুরুত্ব আছে এমন মুসলি পাওয়া যায় না অথচ আগের জমানার মোমিনরা কেমন ছিল আবু আমার নামে এক লোক সে তার সময় নষ্ট করে না যতক্ষণ কাজ না পাবে ততক্ষণ কোরআন পরবে আল্লা তালার সাথে বসে বৈশা কথা বলবি ওই লোকটা হলো একটা ভালো মানুষ मेराम करते हैं लोकता बोलते शर्त शर्त शर्त राजस्त्री बारे एक मूल्य शर्त हलो सारा दिन परिश्रम करब পাক না পাকের আল্লাহকে ডাকা ডাকি করবো নামাজের সময় কিন্তু আপনার বাড়ির কাজ আমি করব না এই শর্ত যদি হয় তাহলে আপনি আমার নিতে পারেন কেমন মানুষ কেমন মুসলমান তারা আল্লাহর আপনি আমাকে একটু সবক দিয়ে দেন কি কাজ আমি করবো আল্লাহর তে ওফার করায়া সবক দিয়ে দিছেন दुकानदारोकानदारी कर दुकान बंद कर मस्जिद दुकानता हलो इहुदी दुकान पास दुकान সকাল থেকে জোহরের নামাজ পর্যন্ত দোকানে বসে আসে কোন কাস্টমার আসে নাই ইহুদের দোকানে দুই চারজন ইহুদি কেনাকাটা করে দোকান থেকে মাল নিয়ে চলে যায় কিন্তু আল্লাহর বান্দার দোকানে কোনো মুসল্লি আসে না কেনার জন্য কাস্টমার নাই আজান হয়ে গেছে ঠিক ওই সময় একটা লোক আইসা বলে ভাইজান কিছু কিনতে আসছিলাম দোকান থেকে কিছু মালামাল দেন लोकटाजाना मस्जिद तुम जाओ अन्य दुकान लोकटा पासुदिर दुकान चले जाएदी खुशी और দোকানের কাস্টমার তারা দেয় এমন যেন আজানের টাইমে যেন ওর দোকানে বেচা কেনা করতেছে। আল্লাহ আল্লাহর এক বান্দার সাথে আদাওয়নি ইহুদি রাখছে আল্লাহর কাছে এটা অপছন্দের হয়ে গেছে আল্লাহ তাল্লা আল্লাহ বান্দা নামাজ থেকে আইসা দোকান খুললে অনেক মালামাল কেনার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা আল্লাহর অলির দরবারে গেছে আল্লাহর ওলি তারে দেখে দেখে হাসতেছেন আর বলে কিরে তুমি কি আজকে খুব ভালো বেচা কেনা করেছ জি হুজুর আদাওয়াছে ওই যে কিছু মানুষ কাটা করে দোকান থেকে মাল নিছে ওরা মানুষ নয় ওরা ছিল আল্লাহর রহমতের মানুষ বেশি আল্লাহর ফিরিস্তা তরবারের নিচে দাঁড়ায় দাঁড়াও নামাজ পড়ছে দুশ্মনরা মারতে আসছে চারপাশ থেকে গেরাও করছে তখনো নামাজ পড়ছে এ ছিল আগের জমানার মানুষের নামাজের প্রতি দরদ এ ছিল তাদের দরদে নামাজ আদায় করা নামাজ নামাজ পড়বো মজা নিয়ে নামাজ পড়বো মাসাইল ঠিক করে নামাজ পড়বো নিয়ত ঠিক করে নামাজ আদায় ইয়া বোনাইয় সলাহ আর একটা সৎ কাজের আদেশ করবা এটা তোমার জীবনের একটা প্রতিজ্ঞা এই উন্মতের শ্রেষ্ঠত্বই তো আদেশ আর অসৎ নিষেদের কারণে কথা বলা এটা নিষিদ্ধ হয়ে যেতেছে আস্তে আস্তে এটা হয়েছে আর অন্যায় কাজে বাধা প্রদান করা এটা ছিল আমার মুসলমান সারা জমে না হিন্দুদের পূজার ভিতরে হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা গুই না যুবকের সংখ্যা বেশি পাওয়া যায় বিশ্ব মুসলিমের অশান্তি কেন আজকে লন্ডন বয়সী মেয়েকে স্কুলে গেলে পরে শিক্ষিকায় মায়াবরী বিশে খাওয়ায় তার মানে যা আকাম কুকাম করার করো তালিম দেওয়া হইতেছে সব কাজের আদেশ করার লোকটাই সৎ কাজ শিখানোর লোক আছে এই দেশে থাকা যায় সেরকম একটা অবস্থা আমাদের ভিতরে আস্তে আস্তে আসতেছে যে আমরা যেন গুনার কাজকে উৎসাহ দেই অথচ গুনাহের কাজ অন্যায় দেখলে আমাদের বাধা প্রদান করা দরকার নাকি খালি টুবি আর দাঁড়িয়েলা কথা বলেন না কেন জোরে বলেন না কেন কার দায়িত্ব সকলের দায়িত্ব নয় কি এটা সকলের দায়িত্ব নয় দায়িত্ব আদায় করতে নাকি আছেন কারা কারা রাজি আছেন অন্যায় বাধা প্রদান করবেন বলেন আমি আতনামান অন্যায় বাধা প্রদান করলে মসিবত আসতে পারে কোরআন কত সুন্দর আনিল কয় অন্যায় কাজে বাধা প্রদান করবা মসিবত আইতে পারে এখন যারা অন্যায় কাজে বাধা প্রদান করেছে তাদের উপরে মুসিবত এসেছে তুমি করবা কাসিয়ার মতো সবর করবা ওই না যারা মজলুম ওই যে আমার মজলুম সবর করেছে রকম সবর করবা हाफ पड़ा का रत दीजू कर पानी देवर कर तेरस ত্রিশ কেমে কুহে গমিয়া সবার করছে তা আমি আপনি অন্যায় কাজে বাধা প্রদান করবো মুসিবত আসলে তাও করতে হবে নাকি বাদ দেওয়া যাবে এগুলো কি হবে জীবনের পণ এগুলো কি হবে जोरे बारंतान के, के सिंहत करें निजे पीबी के नसिहत करें बरंच आजकल बंधुर कथा ना बोलनेाराज है আমার দোস্তটার সাথে মুখে নারাজ হয়ের দিকে বাবা সন্তানের জন্য পর্দার পোশাক কিনে আনে না বে পর্দার পোশাক খুশি হয়ে কিনা দেয় এটাকে নিজের জন্য গৌরব মনে করে না এটা নয় নিজের সন্তান কিনে যেন করব আবার আর নসিহত হলো এই যে মুসলমান মুসলমান ভাই ভাই আরাক এক ভাইকে নসিহত করবে হেকমতের সাথে মসজিদে ডাকবে হেকমতের সাথে যে কাজ দাওতো তবলিগের আল্লাহর বান্দরা করে থাকে আল্লাহ আমাদেরকে এরকম নসিহত করার তো অভিজ্ঞান করুক নিজেকে করার তো অভিজ্ঞ দান করুক জোর বলে নাম আহালকে সিহত করার তো অভিযোগ দান করুক ভাই ভাই এর হক আদায় থেকে হেফাজত সবাই লজ্জে ইবাদত দান করে গুণার ঘৃণা দান করে গুনার পরিবেশ থেকে আল্লাহ তালা যেন কুদরতি হাতে হেফাজত করে নেকের পরিবেশ আল্লাহ তালা যাওয়ার তৌফিক দান করে সবাই সবার জন্য দোয়া করি ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি যারা আয়োজন করেছে নিয়ত ঠিক করে আর সামনে ইন্টেজাম করার তো দান করে মানুষের কাছে দিন পৌঁছানোর তো আল্লাহ করে ইসলাম দিন দিন কামিয়াবি দেয় তারাকি দেয় ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয় হালাল রুজিতে যেন বরকত দেয় নামাজি ব্যবসায়ী হওয়ার তোফিক যেন আল্লাহ তানা দে আমিন সত্যবাদী ব্যবসায়ী হওয়ার তো ওফিক আল্লাহ দান করে আমিন সবাই সবার জন্য দোয়া করি বিশেষভাবে আমি আমার মুরব্বীদের জন্য দোয়া চেয়েছি আমার নানি কয়েকদিন আগে ইন্তকাল করছে দোয়া চেয়ে অসুস্থ আছে দোয়া চেয়ে আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের জিন্দগিতে বরফ দান করুক সালাম শুদ্ধ করে দিবেন এভাবে দিবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ কেমনে দিবেন জোরে বলেন আরো জোরে বলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এইভাবে সালাম সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম দিবেন না ড্যান হাত ডান দিক ভালো কাজে বাড়াইবেন ড্যান হাতে খানা খাইবেন ড্যান পায়ে ঘরে ঢুকবেন বাম পায়ে ঘর থেকে বাইরে হইবেন ঘরের চেয়েতে বাহিরটা নিম্নমানের মসজিদে ডাইন পায়ে ঢুকতেছেন বাম পায়ে বের হইতেছেন বাথরুমে বাম পায়ে ঢুকবেন ডাইন পায়ে বের হইবেন আগে দিয়ে আমাদের এক মুরবী বলছে প্যান্ট পরার তিনটা তরীকা আছে একটা হলো ডাইন পা আগে দিবে আর হলো হইলো বাম্পা আগে দিবে আর হলো হইলো দু একসাথে দিবার যে যাবে যদি দু নিত পাগল হয়ে যাবে বাম পা দেয় তাহলে খুশি হইব ডেন পা দিলে আল্লাহ খুশি ডান দিক প্রাধান্য দিবেন ইনশালি জিক জিক্রল্লাহ করার অভ্যাস করেন গান তো শুনলেন না আর শুনলেন না মসজিদেও গান আর নিয়েন না দোহাই লাগে আল্লাহ আর মসজিদে গান নিয়েন না রিংটন গান দিয়ে রাখছেন নামাজে গেছেন তো ও গান দিয়েই গেছেন মসজিদ আল্লাহর বান্দারা নামাজ পড়তেছে আপনি গান শোনাইতেছেন সবাই আপনি নিজে গান শোনেন শোনেন এই গুনাটা আপনি সবাইরে দিয়ে জোর করে করাইতেছেন গানের রিংটন দিয়ে রাখছেন শখ করে শোনাইতেছেন এই যে একজন গুনাহের আগ্রহ করাইতেছেন আপনি যদি আপনার এই রিংটনটা আপনার কাছ থেকে কেউ নেয় আর নিয়ে যদি গুনহে জারিয়া মাসাল্লাহ চালু করে দেয় তো পিটানির চোটে পাশার ছাল উঠে যাবে হাসারের ময়দা হ্যাঁ রিংটুনটা ছোট দিয়ে রাখলে ভালো শব্দ দূষণ আরে কি একটা কিছু রিংটুন বেড়েছে হাসে রিংটুন হয়ে মানে যে হাসতেছে এটাই একটা রিংটন বাপের জন্মে হাসে নাই ওর জন্মের হাসা হাসেল কবরে যায় কান্দিস হাসির রিংটুন এই হাসি যেটা হাসি এটা রসুল জীবনে একবারও দেয় নাই এটাও একটা কবিরা হাসার তো অনেক টাইম পাই হাসির অনেক আয়োজন আছে আমাদের কৌতুক মেগাজিন অনুষ্ঠান ম্যাজিক নাটক সিনেমা উয়াজ মাহফিল সব জায়গায় খালি হাসি হাস হাসো হাসার আয়োজন আর আয়োজন একটু কান্দেন বাপ মললে কান্দেন মা বললে কান্দেন ছেলে মোল্লে কান্দেন এই কান্না না আল্লাহর ভয়ে একটু কান্দাকাটি করেন খামাখা সরাইবেন কেন সত্য তিক্ত মনে মনে করতে আসেন হাজার আপনার এটি কনামা করে যা মানে যাই কর্ম যুবক বাইরা রাগ করেন না মাইলেন ইনশাল মোবাইলে গানের রিং টোন দিবেন না এমন করতে পারবেন না কিছু লোক যা মোবাইল আছে আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ হির আলমিন রনা আতি না ফ হসনতো ফ হসনতো না রানি সগে রহমা কামা রবানি সগীরা রা তু কুলু বনাসল জনতু কিনার আল্লাহ من النار, اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. বিশ্ব ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দাছে বন্দিগি নাই শেষ করেছে কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মা করে দাও গুনাযত যত করেছি মোরা ক্ষমা তুমি দা রিপুর বাজার ব্যবসায়ী ভাই ধীর আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজমা ভিল রাব্বুল ইজাল নজর করে তাকায় দেখো অসংখ্য প্রধান একেরাম থেকে শুরু করে শ্রোতা মন্ডলী পর্যন্ত যারা রয়েছে একটা লোক যায়নি মোহাব্বত তার দরদ লইয়া যারা আলোচনা শুনেছে রাবুল আলমিন মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত বাড়ায় সব গুণের জন্য মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ বহুত গুনা করেছি মালা দুর্গন্ধ আছে হাতে গুনার দুর্গন্ধ আছে তোমার দরবারে মাফি চাইতেও লজ্জা হয় মৌলা বার বার গুনা করে বারবার হাত তুলতে লজ্জা হয় এজন্য বার বার আসি গো মৌলা তুমার দরবার কোন দরবার হাজত হু তরে চোখ পিসর আপনা কয়ে হাজত হা তরে চোখ পিসর আপনা হ্যা তাম কি না আও তু দিল্লি মুজ তর কু করু তিন্দগি ভার গুনা করছি মৌলা ই তাকারীকে আপনি পছন্দ করেন্লা আপনার অপসন্দের কাজ থেকে নিজেদের বাঁচায় রাখবো আপনার পছন্দের কাজগুলোতে নিজেকে আটকে রাখবো রাবুল আলমিন আমাদের তও বা করে নেন আমাদের জিন্দগি দান করেন গুণার ঘৃণা দান করেন গুণার থেকে নফরত দান করেন রাবুল আল আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা আল্লা বেপানাহ কে পানাহ দান করো বে রুজি কে রুজি দান করো রাবুলি তিনগ্রস্ত থেকে মুক্তি দান করো বেকারকে কর্মসংস্থান দান করো আমানত দিয়ে গেলাম রব্বুল আলমিনী হাতে ওদের দৈরা দৈরা বাঁচায় রাখবা নামাজের সময় রহমতের চাদর দিয়ে পেঁচায় মসজিদে দিয়ে দিবা নিজের হাত নিজের মা কবরে রেখেছে জিন্দগি তার কোন দিন মা বলে একটা ডাক দিতে পারবে না অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে जीवने घर मे नई से पान आज आज पान सामने पाचीब आज पानी कानूस न যে খাটে মা বাবা ঘুমায় তো খাটে আর নাই বাপ নাই যাদের আব্বা নাইজ মা বাবার চেহারা তাদের চোখের সামনে ভাইসে উঠে দরদ ভরা কণ্ঠে তোমার কাছে মাফি চাই ওরে মালিক যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আমার কবর তুমি জানি না কখন মসজিদের বাড়ির দরজায়া সুন্দর পোশাক খুলায়া বাসের চা তুমি আমাদের কবরের সাথী হয়ে যায় তোমার কোরআন সাথী বানাই দিও আজাব থেকে দূরে দূরে হেফাজত করু রব আল আমাদের সালাম তোমার বন্ধুর রজায় পৌঁছায় দাও কবর আসিনী জমসেন আমাদের মরণ মোদিনার মাটিতে দিও বার বার মোদিনা জিয়ারত্ন করে দিও তোমার বন্ধুর রা বার বার জিয়ারত্ন আমাদের সকলকে তোমার পেয়ারা করে কবুল করো বিশ্ব মুসলিমের নাজাত শান্তি দান করো রাবুল আলমিন আবার বলছি এই মাহফিল যারা আয়োজন করেছে কবুল করো টাকা পয়সা দিয়ে সে কবুল করো রিমা অবস্থিত পেয়ারা বান্দা করে কবুল করো আল্লা যত দাও যত তার থেকে তুমি আমাদেরকে বাঁচাও রাবুল আলাহবিন যত দাও যত কল্যাণ তার থেকে বাঁচাও মোতের দিনে ইমানি মোদিও অনেকের কথা মাথায় আছে আশা রাখে মা করে দাওতোল আলমিন আসসালাম আলাইকুম www